ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর আট নাজাদ দলের আপিদা বিষয় নিয়ে আলোচনার প্রথম যে বিষয়টি সেটি আঠারো নম্বর প্রশ্ন প্রশ্ন উত্তর আকারে যেহেতু কিতাবটি রয়েছে বলছেন লেখক মা আমা শাহাদাতি আল্লাহ এলাহ ইল্লাল্লাহ বাক্যটির সাহাদ প্রদান করা বা সাক্ষ্য প্রদান করার অর্থ কি আল্লাহ ছাড়া কোন আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এই যে লাহ ইহ কালেমা তৈবা বা কালিমা তিদ এই কালেমার যে সাক্ষ্য প্রদান করতে হবে ইসলামের প্রথম স্তম্ভের প্রথম অংশ শাহাদ প্রদান করা এবং বাক্যের সাক্ষ্য প্রদান করা যা গত আলোচনাগুলিতে এসেছে তো এই যে প্রথম বাক্যটি যেটি তৌহিদের খ্যালিমা যেই খেলিমার মাধ্যমে একজন মানুষ ঘোষণা করে আল্লাহ রবুল আলমিনের তৌহিদ একত্বের কথা যে আল্লাহ এক তার কোন শরিক নেই তার জাত সেফাত সত্য গুণাবলী তো শরিক নেই তার কাজেও শরিক নেই শরিক নেই এবং তার এবাদত বন্দীগিতেও শরিক নেই আর বিশেষ করে তার এবাদত বন্দীগীতে যে এবাদত বন্দীতে তৌহিদ প্রতিষ্ঠা এমন একটি গুরুত্বপূর্ণ তহিদের দিক বা তৌহিদের প্রকরণ যা নিয়ে যুগে যুগে মানব জাতির মাঝে দ্বন্দ্ব হয়েছে এবং আমিয়া রসুলগমকে এই তহিদুল এবাদা বা তহিদুলের দাওয়াতের জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে কারণ মানব জাতির অধিকাংশই যারা মুশরেক তারাও আল্লাহর নাম বা গোনাবলি আল্লাহ রবুল আলমিনের রুবিয়ত আল্লাহ রব্বুল আলমিনের কাজ এগুলি তারা মানত আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মালিক উপাসন হবে এখানে ছিল মূলত যুগে যুগে রুসুলগনের সাথে তাদের জাতিদের দ্বন্দ্ব যার কারণে মানব জাতির দুই ভাগে ভাগ হয়েছে কাফের মুসলিম সাক্ষ্য প্রদানের অর্থ কি প্রশ্ন উত্তর শুনুন বলছেন সাক্ষ্য প্রদানের অর্থ হচ্ছে যে মহান আল্লাহ ছাড়া যা কিছুই পৃথিবীতে রয়েছে এবং যে কেউ রয়েছে সবকিছু থেকে এবাদতের অধিকার এর হকদার হওয়া কে না করা অস্বীকার করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহ সৃষ্টি এই জগতের আলম সব কিছু সৃষ্টি আর আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির কোনো কিছুই সামান্যতম এবাদতের অধিকার রাখে না হক রাখে না এ কথা মেনে না অন্তর থেকে এবং এ কথার সাক্ষ্য প্রদান করা এ হচ্ছে সাক্ষ্য প্রদান করা সুতরাং যে ব্যক্তি বললো যে লাহ সে ব্যক্তি জান ঘোষণা করল যে এবাদতের হকদার একমাত্র মহান আল্লাহ রবুল্লা আলমী যিনি খালেক যিনি রাজেক যিনি মালিক যিনি হায়াত মহতের মালিক যিনি আসমান জমিরের মালিক সবকিছু মালিক আল্লাহ রবুল্লা আলমিন তিনি একমাত্র এবাদতের হকদার আর তার ছাড়া কোন কেউ না কোন নবী রসুল না মোহাম্মদ সালিস না ইব্রাহিম খালি না কোন গোস কৌতুব জিলামী চিস্তি না কোন দরগা দুর্গা না কোন গাছ পাথর কোন কিছুই এবাদতের অধিকার রাখে না যদি কেউ এবাদত দেয় আল্লাহ ছাড়া কাউকে তাহলে আল্লাহ হক হরণ করে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিল সেই ব্যক্তি মুশরেক বহুত্ববাদী একত প্রতিষ্ঠাকারী নয় তো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যা কিছু রয়েছে সবকিছু থেকে এবাদতের হকদার হওয়া কে না করা আপনাকে না করতে হবে বরং আগে না করতে হবে তারপরে হ্যাঁ করতে হবে মানে না দিয়ে শুরু হয়েছে এটি আমরা আমাদের পার্থিব জীবনে করে থাকি চাষিরা চাষাবাদ করলেও প্রথম জমিকে চাষাবাদ করে ঘাস আরো যা কিছু রয়েছে যেগুলি ফসল হতে বাধা প্রদান করে সেগুলো থেকে পরিষ্কার করে আগাছমুক্ত করে আর তারপরে তখন তাতে বীজ বোপন করে বা রোপন করে এই রকমই আজকে সায়েন্স টেকনোলজির যুগে কম্পিউটার বা যে যেকোন রকমের আপনার স্মার্টফোন প্রথমে সেটাকে ফরম্যাট দিয়ে পরিষ্কার যেন না থাকে কিছুই না থাকে তাতে আর তারপরে তখন তাতে তাহলে সে যা কিছু তাতে রাখবে একটা কম্পিউটারে অথবা একটা মোবাইলে তা সুরক্ষিত ঠিকই তেমন একজন মানুষের মগজ সমস্ত রকমের শিরকোফরি থেকে মুক্ত করতে হবে পরিষ্কার করতে হবে করে তারপরে যা কিছু রাখবেন থেকে শুরু করে পাচক সালাদ অন্যান্য যাবতীয় যে কোনো নেকির কাজ যেকোনো কিছু যেকোনো ভালো কাজ আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক পশু পাখির অধিকারের ক্ষেত্রে হোক যা কিছু রাখবেন সবকিছু সুরক্ষিত থাকে তাহলে এই নেকি স্বভাবগুলো হেফাজতে থাকবে সব নষ্ট হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস এই জন্য আল্লাহ রব আল প্রথম লা দিয়ে শুরু করেছেন আগে না করো আগে বাতিল কে না করো আগে মিথ্যা কে না করো জি আগে অন্যায়কে না করো আগে পাপকে না করো আগে সিরকে না করো কুফরিকে না করো মোনাফিকি না করো যাবো পাপাচারকে না করো তারপরে ভালো কাজ হ্যাঁ এখন ইল্লাল্লাহ ভালো কাজ করো আখিদা বিশুদ্ধ আর ভালো আখলাক চরিত্র মানুষের সাথে আদান প্রদান লেনদেন ভালো এটা পরে কিন্তু আগে না করতে হবে তো আশা করি লাথ বুঝতে পেরেছেন প্রথম না করতে হবে নতুন তারপরে তারপরে এবাদত বন্দিগি কে সাব্যস্ত করতে হবে মহান আল্লাহ আজ্জাওয়াজলের জন্য যিনি এক যা কোন শরিক নেই এবাদত এবাদত বন্দী গীতেই যেহেতু দ্বন্দ্ব সুতরাং এবাদত বন্দী গীতে কাউকে শরীর করবেন না সেজদায় কাউকে শরী করবেন না দুয় আহ্বানে কাউকে শরীর করবেন না আশ্রয় কামনায় কাউকে শরীর করবেন না ফরিয়াদ করায় কাউকে শরীর করবেন না রুকুতে কাউকে শরীর করবেন না এইভাবে অন্তরের যতগুলি এবাদত রয়েছে অঙ্গপ্রতঙ্গের এবাদত রয়েছে জবানের এবাদত বন্দীগী রয়েছে কাউকে শরীর করবেন না ফিমুল কে যেমন তার সার্বভৌমত্ব কোন শরিক নেই তার মালিক আনাতে কোন শরিক নেই আসমান জমিন এবং উভয়ের মাঝে যা রয়েছে যা কিছু রয়েছে সব মালিক হচ্ছেন আল্লাহবুল আলমিন যিনি মালিক তার জন্য এবার সুনির্দিষ্ট করতে হবে খাস করতে হবে এটা কোনো বিবেকান মানুষ বলবে যে মালিক যে সম্পদের মালিক দুনিয়ার ক্ষেত্রে আপনি খুদুর একটা মালিক একটা বাড়ির মালিক হ্যাঁ বেশ কিছু ধন সম্পদের মালিক যে মালিক তার কোনো গান হবে যে মালিক না তার কোনো গান হবে নাকি তো যিনি সবকিছুর মালিক সবকিছুর মালিক আল্লাহ রব আলী তার জন্য এবাদত হবে এই জন্য তহিদুল আলমারা বলেছেন যে দাবি হচ্ছে তৌহিদিয়া তৌহিদুলা অর্থাৎ আল্লাহ রব্দুল আলমিন যখন সব কাজ গুলি করেন এটা হচ্ছে তৌহিদ রবু সব কাজ আল্লাহ আল্লা আল্লাহুল হালকো আল আমর যখন সব কাজ আল্লাহ। আদেশ নিষেধ চলবে আল্লাহ বন্দী হবে মহান আল্লাহাদ করছেন সুরায় হজের আয়তন বাষট্টিতে শুনে রাখো যে কথা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছেন সত্য আল্হক মানে আল্লাহ সত্য উপাস তারা যা আহ্বান করে বা যা কিছুই আহ্বান করে তা হচ্ছে হুয়াল বাতিল বাতিল মিথ্যে কিছু বাতিল যাবতীয় রকমের সিরকি ধর্ম কর্ম সিরকি পথ মত সব বাতিল তৌহিদ হচ্ছে হক এক আল্লাহর এবাদত হচ্ছে হক এখানে কিন্তু আর মায়া দুনি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হচ্ছে যা কিছুকে ডাকা হচ্ছে তা হচ্ছে বাতিল হচ্ছে লাহ অন্য রান্না নেই বাতিল কোরআনিকের বিভিন্ন ভাষায় এই লাই আহিল্ল পেশ করা হয়েছে মানে এখানে এইভাবে আর সুরসরা রয়েছে সুরে বানি ইসরা কদর্ব আল্লাহবাহ আল্লাহবাহত আল্লাহর ইবাদত করো মানে ইহ হ্যাঁ হ্যাঁ বাচক ইতিবাচক ওয়ালা তুশ্রী কো তার সাথে কোন কিছুকে শরীর করিও না লাহা কোন উপাস্থ্য নেই কোনো মাগুদ নেই সব বাতিল সুতরাং কাউকে শরীর করিও না কোনো কিছুকে শরীর করিও না কবির এবং আল্লাহ রবুল আলমী সুউচ্চ সুমহান এ আয়াতটি শুধুমাত্র হুওয়ার পার্থক্যের সাথে এই যে মিন দুই হুয়াল বাতিল এখানে হুয়াল বাতিল সুরাতুল হাজ্যের আয়াত আর সুরে লোকমান ত্রিশে এই হওয়া শব্দটি নেই একই রকম প্রশ্ন বলছেন যে মাহিয়া শুরু তো শাহাদ যে শর্তগুলি রয়েছে এই শর্তগুলি কি তাহলে আমরা যে বিষয়টি অর্থের পরে জানব সেটা হচ্ছে যে লাহ বেশ কিছু শর্তাবলি রয়েছে শর্ত রয়েছে শর্ত কথাটি আরবি শর্ত এটি আমরা বাংলাতে এমনভাবে ব্যবহার করি যে বাংলাতে শর্ত ছাড়া অন্য কিছু বলা হয় না আমার একটা আপনার সাথে শর্ত রয়েছে বলে থাকি আমি তাদের সাথে বেশ কিছু শর্ত লাগিয়েছি যে শর্ত বলছে এই সরু তো শর্তের বহু বচন হচ্ছে সুরুত এর যে সাক্ষ্য প্রদান করব করবো এর কিছু শর্ত আছে কি না হ্যাঁ আছে ঠিক আছে তো কি কি শর্ত সাতটি শর্ত এখানে উল্লেখ করেছেন এটি হবে আজকের দাস সাতটি শর্ত শর্ত মানে আশা করি বুঝেন শর্ত মানে এমন বেশ কিছু বিষয় সেখানে অরপ করা বা বিষয়গুলি সেখানে পেশ করা যে শর্তগুলি পাওয়া গেলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা পাওয়া যেতে পারে নাও যেতে পারে এটা হচ্ছে শর্তের সংজ্ঞা আর শর্তের কোনো একটি যদি না পাওয়া যায় তাহলে যেই বিষয়ের জন্য শর্ত লাগানো সেটা কিন্তু বিদ্যমান হবে না সেটা পাওয়া যাবে যেমন উদাহরণ দিক হজের জন্য বেশ কিছু শর্ত রেখেছে হজের জন্য প্রথম শর্ত হচ্ছে যেহেতু হজের মৌসুম প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে পাগল যেন না হয় তাহলে মুসলিম হওয়া শর্ত সুতরাং কেউ যদি কাফের হয়ে অমুসলিম হজ করে তো হজ হবে না পাগল অবস্থায় কোনো পাগলকে নিয়ে এসে যদি আপনার এরাম হজ করিয়ে দেন হজ হবে না হজের আরেকটি শর্ত হচ্ছে যে সাবালক হইতে হবে সেটা বিশুদ্ধ আপনার ফরজ বিশুদ্ধ নাবালকের হজ হয়ে যাবে বিশুদ্ধতার শর্ত নাই কিন্তু সেটি হচ্ছে ফরজ আদায়ের শর্ত নাবালক অবস্থায় সাবালক হ শর্ত সাবালক অবস্থায় কেউ যদি একবার হজ করিতে নেয় কারণ পনেরো বছর বয়স হয়েছে এই বছরই স্বাবলক হয়েছে আর হজ করে নিল একশো বছর বয়স হল হজ ফরজ তার আদায় হয়েছে বাকি সব নফর কিন্তু যদি দশ বছর বয়সে একটা ছেলে হজ করে নেয় তাহলে তার হজাতুল ইসলাম ইসলামের জীবন একটি হজ ফরজ তার আদায় হয়নি তাহলে বালে স্বাবালক হওয়া এইরকম শর্ত স্থিতা সামর্থ্যবান হওয়া শর্ত যদি সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য তাহলে হজ করতে হবে তার সাথে সাথে শারীরিক সামর্থ্য থাকলে নিজের স্বয়ং এসে হজ করতে হবে আর যদি আর্থিক সামর্থ্য থাকে সচ্ছলতা আছে হজের সমান পয়সা আছে কিন্তু শরীর চলছে না তাহলে বদল হজ করাইতে হবে হজ ফজ বদলি হজ করাইতে হবে তাহলে এই শর্ত থেকে কি বুঝলেন কারো শর্ত আছে সংজ্ঞাটাকে ফিট করেন কারো শর্ত আছে এই পাঁচটি শর্ত মুসলিম সুস্থ মস্তি সম্পন্ন আকেল সাবালক আর সেই ব্যক্তি হচ্ছে সামর্থ্যবান তারপর অনেকে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ হজে আসে না বিশ বছর বয়সে হজের পয়সা হয়ে আছে হজ ফরজে আছে হজের সবগুলি শর্ত পূরণ হয়ে আছে কিন্তু আসছে ওই বুড়ো হয়ে যখন অচালে হয়েছে আশি বছর বয়সে হজে আসছে তাহলে এতদিন যে হজ যে পাওয়া গেল না তার জীবনে বোঝা গেল যে শর্ত পাওয়া গেলে আবশ্যক যার জন্য শর্ত লাগে সেটা পাওয়া যাবে পাওয়া যেতে পারে কিন্তু হয়তো করলো না জন্য হইল না কিন্তু এই শর্ত যদি না থাকে একটি শর্ত নেই সে মুসলিমের নয় সব আছে পয়সাও আছে হজ করার সাবালোক সুস্থ বস্তির সাম্পন্ন সামর্থ্যবান কিন্তু অমুসলিম তাহলে হজ হবে না বুঝতে পেরেছি শর্ত রয়েছে শুধু পড়ে নিলে হবে না শুধু জপলে হবে না জিকির করলে হবে না লাহিল্লাহ যে সাতটি শর্ত রয়েছে এই শর্তগুলি বিদ্যমান যদি থাকে আর তারপরে শাহাদাত প্রদান করে অন্তর বিশ্বাস নিয়ে তাহলে এ লা এলাহিল্লাহ কাজে আসবে না হলে লাই আহিমাল্লাহ কোন কাজে আসবে না আশা করি বিষয়টি স্পষ্ট বলছেন তাই যে লাহিহার সাক্ষ্য প্রদানের শর্তগুলি কি যে শর্তগুলি ছাড়া ইল্লা এই শর্তগুলি যদি বলবে তার কোন একজন খ্রিস্টানকে বন্ধু মানুষ তাকে মানিয়ে নিলেন যে তুমি লাই আহিল্লা বলো বা ওকে খুব ভালো লাগছে লাই আহিল বাক্যটি খুব পছন্দ আর আপনার চাইতেও বেশি আমার চাইতে বেশি লাই আহিল্লাল্লাহ জরছে কিন্তু লাইহিল্লা অর্থও বুঝে না সুতরাং এতে কি আছে তা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠে না লাইল্লাহকে সাদরে গ্রহণও করেনি লাই আহিল্লাল সামনে শেষের নতও করেনি লা আহিল্লাহ সে সততার সাথে বলেনি অন্তরে লাই আহিল্ল্লা নিষ্ঠার সাথে বলেনি লাইহিল্লাহ এবং লাই আনসারীদের ভালোবাসার বিষয়টি তার খেয়ালেই নেই সেটি লা লাই আহ্লাহ হচ্ছে সত্য এবং মিথ্যার মাপ পাঠি সেটাও বুঝে না শুধু তাকে ক্যালিমা পড়িয়ে নিলেন কোনো কাজে আসবে কোন কাজে আসবে না বড়ই দুঃখের বিষয় যে অর্থই জান না আবার কিছু লোক যারা জানে তারা তাদের সিংহ ভাগ ভুল অর্থ জানে আল্লাহ ছাড়া কোনো কেউ নেই কোনো মালিক নেই আর এলাহ মানে মালিক না এলাহ মানে মাহুদ হ্যাঁ সার্বভৌমত্বের অধিকারী না আরে ওর মানে সার্বভৌমত্বের অধিকারী নয় মাহবুদ এবাদুল প্রতিষ্ঠা উদ্দেশ্য কিছুতে কিছু হয় না যা কিছু হয় তার পক্ষ থেকে হয় এই ধরনের কথা যারা বলে থাকে আমাদের তবলি ভাই আর কিন্তু লাইহ অর্থ নয় লাই আর এই সাতটি শর্ত পূরণ করতে হবে তাহলে তারপরে এলাহ এই শর্ত পূরণ করে যদি বলেন আপনি শাহাদাত দেন সাক্ষ্য প্রদান করেন তাহলে কাজে আসবে এখন শর্তগুলি দেখুন বলছেন সরু তো হাসাবা এহিলার শর্ত হচ্ছে সাতটি প্রথম শর্ত আল নাফিয়ান আল্লাহ আল্লাহিয়ান এলাহার অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা এর সঠিক অর্থটা জানতে হবে নেতিবাচক আর ইতিবাচক নেগেটিভ এবং পজিটিভ দুটোই জানতে হবে তাতে দুটো দিক রয়েছে আর ইল্লা পজিটিভ দুটোই জানতে হবে অর্থ জানতে তাহলে অর্থ জানা ছাড়া কেউ যদি রাত দিন যোগতে থাকে তসবিনে আসবে এর অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনার দৃঢ় বিশ্বাসী হইতে হবে যেমন এখন বিশ্বাস করছি রাত সারা দুনিয়া যদি আমাকে বলে এখন আমি বিশ্বাস করব না সৈদি আরবে আপনাদের ওখানে যারা আমেরিকা থেকে সিংহ ভাই ভাই মনে রয়েছে। দিন চলছে আপনাদের যদি রাত বিশ্বাস করবেন বিশ্বাস করবেন এমন একদিনের সাথে যে আল্লাহ হচ্ছেন মাহবুদে হক আর বাকিগুলি বাতিল এ কথা দিন রাত যেমন স্পষ্ট আমি দেখতে পাচ্ছি সারা দুনিয়া আমার বিরূপি পরীত বললে বিশ্বাস করবেন ঠিক হইলো তৃতীয় শর্ত হচ্ছে আল্লাহ এমকান বা আভ্যন্তরীণ ভাবে অনুগত হওয়া মানে হচ্ছে অনুগত হওয়া মেনে নেওয়া লাই রাহিল্লাহকে আপনি সাদরে মেনে নেবেন অনুগত হয়ে যাওয়া মাথা ঝুঁকিয়ে দেওয়া লাইহিল্লাহ সামনে যে আল্লাহ ছাড়া কোন সত্য মোধ নেই এ কথা আমি শীর্ণ করে নিচ্ছি প্রত্যেকটার কিন্তু বিপরীত অর্থ আছে এই বিপরীত অর্থগুলি সাথে সাথে বলে যায় প্রথম শর্ত ছিল জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করার বিপদে হচ্ছে অজ্ঞতা অর্থ সম্পর্কেও যদি অজ্ঞ হয় তাহলে এই লাই আহিলাল্লাহ ক্যালেমা কোনো কাজে আসবে না মূর্খের কোনো কাজে আসবে না যে লাইল তর্জমাই জানেনা সঠিক দ্বিতীয় হচ্ছে একিন দৃঢ় প্রত্যয় মানে দৃঢ় বিশ্বাস এর বিপরীত হচ্ছে সন্দেহ। সুতরাং কেউ যদি লাই আহিল্লা সম্পর্কে সন্ধিহান হয় আর যদি বলতে থাকে কোনো কাজে আসবে না তৃতীয় হচ্ছে অনুগত হ। অনুগত হওয়া মেনে নেওয়া এর বিপরীত হচ্ছে পরিত্যাগ করা সুতরাং কেউ যদি লাই আহিল্লাহ শুধু মুখে বলে কিন্তু লাই আহিল্লাল্লাহতে যে কথাগুলি আছে সেটা পরিত্যাগ করে তার জীবনে কোনো এবার বন্দি নেই কোনো নেই তাহলে সর্বসম্মতি কর্মে সে মুসলিম আর যারা বলছে যে বেনামাজি বড় কাফের তারা বলছে যে যদি পাঁচ অক্ত সালাথ না থাকে পাঁচ অক্ত সলাথ না থাকে তাহলে মুখ আমলি নেই সুতরাং লাইহিল্লা বলা কাজে আসবে না কোনো কাজে আসবে না লাইল অর্থ জানছে দৃঢ় বিশ্বাস আছে কিন্তু পাঁচ অত্তর সালাথ মেনে নেই না তাহলে কোন কাজে আসবে লাই তাদের কাছে চতুর্থ শর্ত হচ্ছে আল কবুল ও লাহা এই লাইকে সাদরে গ্রহণ করা কবুল করে নেওয়া কবুলের বিপরীত হচ্ছে রদ রেজেক্ট করা আপনি এবাদত আপনি এবাদত মাজারে করছেন দুবাদত ইয়া গৌসুল আজম মাদত বলছেন ইয়া গরিব নামাজ মাদত বলছেন ইয়া খাজা সাই আল্ল বলছেন দাস্তগীর বলছেন বলছেন না তোমার কথা আমি মানি না রেজেক্ট করে দিলেন আপনি তাই লাই হাল কোনো কাজে আসবে না কোন কাজে আসবে না কবুল মানে কবুল করে না যখন কবুল করলেন তার মানে আপনি প্রত্যাখ্যান করবেন না যা আছে তা তহিদ আছে এবং শির মুক্ত তা আছে তহিদকে মেনে নেবেন এবং শির মুক্ত হয়ে যাবেন উদ্দসাই সুতরাং যে বিষয়গুলিকে আবশ্যক এবং যেগুলি লাই আহিল্লাহার দাবি সেগুলি কোনটিকে খন্ডন করবে না খণ্ডন করবে না বা প্রত্যাখ্যান করবে না মেনে সাদরে গ্রহণ করবেন পাঁচ নম্বর শর্ত হচ্ছে আলিখলাসিহা এ লাহ নিষ্ঠার সাথে বলা বিশ্বাস করে নিষ্ঠার সাথে বলা ইখলাস নিখুত নির্ভেজাল করা এর বিপরীত হচ্ছে সিরক বহুত্বপাত সুতরাং লাইহিল্ল বলবেন আর এদিকে সিরিক করবেন না চলবে না সিরকিক কথা বলবেন এটা চলবে না নিষ্ঠার সাথে এর শাহাদ দিতে হবে ছয় নম্বর শব্দ হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে সততা অন্তরের সত্যতার সাথে বলতে হবে যা মুখে বলছেন তাই অন্তরে বলছেন দুটো দুটোতে কোনো পার্থক্য নেই মুখের কথাই এবং অন্তরের কথাই একবারে এত মিল আছে সামান্যতম কোন পার্থক্য নেই অন্তরে সততা উচ্চারণ করলে হবে না লাই রাহিল কোনো কাজ আসবে না সততার বিপরীত হচ্ছে মিথ্যা জি সুতরাং এল্লাহ অন্তরে যেন সততা থাকে মিথ্যা ভরা না থাকে অর্থাৎ আমি মুসলিম আর এই অন্তরে আল্লাহ পরে বিশ্বাস যেমন মদিনার যে মুনাফিকরা ছিল আর বর্তমান যুগেও যে সব আখিদার মুনাফিকরা মুসলিম সমাজে আত্মগোপন করে আছে মাঝে মাঝে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে জি হ্যাঁ চলবে না এলাই আল্লাহ কোনো কাজ আসবে না তাদের সাত নম্বর শর্ত হচ্ছে আল লাহা মাহব্বতুল্লাহা আলি আহ ক্যালেমার সাথে ভালোবাসা এই ক্যালেমাকে ভালোবাসত কারণ এই ক্যালেমার ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে আমার আসা আল্লিল্লাহ এবং যারা ওয়ালা এই ক্যালেমার অনুসারী যে কোনো মুসলিম যেখানকার হোক না কেন যে কোনো ভাষা ভাষী তাকে আমি ভালোবাসি এই ক্যালেমাকে ভালোবাসি এই কালিমাওয়ালাদেরকে আলু তৌহিদ তৌহিদবাদীদেরকে ভালোবাসে এটা হইতে হয় আপনি কাফের ভালোবাসাকে মুশ্রেকের ভালোবাসাকে দুনিয়ার স্বার্থে আপনি আপনার মাহে তৌহিদবাদী ভাই বোনদের উপর প্রাধান্য দেবেন না না না এই লাইহিল্লা করা কোনো কাজে আসবে না আপনার অলমাওয়ালা তো আলমাতি হা আর মিত্রতা আর শত্রুতা হবে এই লা লাইয়া ভিত্তিতে আমার মিত্র যার মধ্যে লাই আহিল্ল আছে কার সাথে বই যার মধ্যে লাই আহিল্লাহ নেই যার অন্তরে লাইহাল নেই যার নেই যার আমলে বাস্তবায়নে লাই আহিল তার সাথে বই রীত শেখ মির তার একটি কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা মুসলিম জনগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আমার অনুবাদ করা বইটি আরবি আর তাতে আট নম্বর একটি শর্ত করেছেন সেটা দিয়ে শেষ করছি তিনি বলছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে তার এবাদতকে অস্বীকার করা মানে আলকুফ বেমাসি আল্লাহ আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেসবের যে অন্যরা এবাদত করছে পূজা পাঠ করছে উপাসনা করছে সেগুলিকে অস্বীকার করা এর দলিল করা আল্লাহর মিল্লা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তাগুতের সাথে কুফকরি করল। ওই উমান বিল্লা আর তারপরে আল্লাহর প্রতি মান নিয়ে আসলো তাহলে ইমান তখনই আপনার কমপ্লিট হবে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগুদ আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দুকিকে আপনি অস্বীকার করবেন সুতরাং দুর্গা দরগার এবাদতকে অস্বীকার করতে হবে গাছ পাথরের পূজাকে অস্বীকার করতে হবে জীবিত নৃত্যের পূজাকে অস্বীকার করতে হবে আর কেউ দাতা আছে আল্লাহ ছাড়া এ কথা অস্বীকার করতে হবে কেউ হায়াত মত দিতে পারে আল্লাহ রব আলম যেন আমাদের এইসব কথায় বরফ দান করেন এবং এই কথাগুলো দিয়ে আল্লাহ রবুল্লাহ যেন মানব সঠিক রাস্তা দেখান এবং আমাদেরকে প্রথম এসব তহিদ সন্ন্যতের কথা দিয়ে সোহিয়া ফিদার কথা দিয়ে উপকৃত হওয়ার দৌফিক দান করেন দুনিয়া এবং আখেরাতে আমাদের সকলের জন্য জারিয়া করেন এবং আমাদের জীবনকে যেন আল্লাহ রব্বুল আলমী আলোকিত করেন সুখান রব্দ্